গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন বাংলাদেশ জামিয়াতের কেন্দ্রীয় মুজলিশা আমেলার সদস্য রসুলপুরি হজরতের স্নেহভাজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস কোরআন সুমিষ্ট কণ্ঠস্বর আলহাজ হজরত মৌলান আব্দুল কাদের সিদ্দিকি সাহেব আলহা হব্দ সিদ্দিক আলহামদুলিল্লাহ হি আল কুল হার সালে হিল লিমা শৈ নির বিস্মিল آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات তখন চা তুলসি দোষী নজল ওখালয় আ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ وَعَامِلُوا الصَّالِحَاتِ أُولَٰئِكَ هم خَيْرُ وقال النبي صلى الله عليه وسلم الإيمان يزيد وينقص أو كما قال النبي صلى الله عليه وسلم قرر صدق الله مولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين جر جر قرم والحمد لله رب العالمين محبت ما محبت ہے জাহ বার বসতি হা বিজলি চমক হা ইহা ই ই আপন আপন বল সবাই কেহ তোমার আপন লা এক নবী ara kapo no rabbana la ilaha illallah असल नय रे आशे जारा दे साले महामिलन भरा खोदा प्रेमिक दे गुनागान अनेक रि हल अप्र सैनिक दे आल्ला पही सलम সারা বাংলাদেশের প্রায় পঁচল্লিশ ছিচল্লিশটি ডিস্ট্রিক্ট সফর করে একশত ছাব্বিশ নম্বর প্রোগ্রাম আমি গুনাগার কে আল্লাহ আপনাদের মত মানুষের নেকরের উপস্থিত হর যে অনুকূল পরিবেশ সৃষ্টি করলেন আমি শুকুরগুজার হচ্ছে আল্লাহর দরবারে আপনারাও বলুন আলহামদুলিল্লাহ অত্যন্ত দুঃখজনক হলেও বিগত বছর থেকে নি এই বছর পর্যন্ত আমাদের অনেক দিনী ভাই রক্তের ভাই আমাদের সালেকদের মধ্যে অনেকে খবরে চলে গেছে আমার কাছে খবর আছে এই বেহেস্তের আগিনিয় থেকে আমরা সম্ভবতভাবে অকপটে সবাই তার জন্য দোয়ার মুখ খুলি আল্লাহ উনি তো থাকলে আসতেন আমাদের মাঝে তুমি তাকে তোমার জান্নাতের প্রিয়জনদের অন্তর্ভুক্ত করে খবরখানা বাগে জান্লার আমি আপনাদের সামনে প্রথমে ভূমিকায় দুটি কথা রাখব হজরত যদি ছুটি না দেয় আমাকে আমার আর দিন থাকতে হবে ভাইরা এই বিশ্বায়নের যুগে কম্পিউটার বিজ্ঞান প্রযুক্তির যুগে রেডিয়াম পেন্সিলিনুগে বিজ্ঞান আর প্রযুক্তির যুগে আধুনিক আর আধুনিকত্ব ছেড়িয়ে ডিজিটালের যুগে মানুষের জ্ঞান বিজ্ঞান যত শিখছে কড়ার হাদিস বুঝানো তত সহজ হয়ে গেছে আসলে আমরা বাংলাদেশে থাকি বিশ্বের গরিব দেশকে দেশের মধ্যে হল একটি দেশ বাকি মানুষের নেক নজরে ইমানদারদের একটা বড় পুণ্য ভূমি বাংলাদেশ এ বাংলাদেশে বসে বিশ্বের ফাইভ স্টার এরপরে এখন আমরা আর একটা হোটেল হল সেভেন স্টার সৌদিতে যার পার নাইট বিল হয় দুই থেকে আড়াই লক্ষ টাকা আপনি কম্পিউটারে বসে এই সেভেন স্টার হোটেলে মনিটরের সামনে বসে যখন ভুটান টিপতে থাকবেন দেখবেন হোটেলের একটা চিত্র প্রত্যেকটা রুমের একটা আলাদা বিজেক্ট আর প্রাইস কি আপনি থাকবেন তার বিল কত एग्लोन सामने बेस उठबिन जिन लगभग नम्बर और एक हल टा शुद्ध भिसा जर आज टिका नहीं তো এখান থেকে একটা জিনিস আমরা পাইলাম বিজ্ঞানের অবদান ওই জায়গায় গিয়া কাউন্টারে গিয়ে আমাকে টিকিট কাটতে হল না আমি বাংলাদেশে বসেই বিশ্বের যে কোনো দামি দামি হোটেলের সিট বুকিং নিতে পারি দুটি জিনিসের মাধ্যমে একটা হলো ভিসা আর একটার নাম কি টাকা আল্লাহ কি এই সব বৈজ্ঞানিকের চেয়ে ছোট না বর আমি আরো একটু জোরে শুনতে চাই আন্তরিকভাবে যারা বলেছেন তারা একটা বার জোরে আল্লাহ আকবর কেন বলতে বলছি জানেন এক বর্ণনায় দেখলাম এখলাসের একবার আল্লাহ আকবরের তকবির এক হাজার উঠ আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়ার চেয়েও বড় সাপ কিন্তু এখন যে আল্লাহু আকবরের তকবিরে কিছু কিছু মানুষ ভয় করে কথা কন না কেন কঠিন ভয় ভয় কার আছে তার ভিতরে দুর্বলতা কথা আছে হরাকে হিসাবে ও পাকা পাশে যার হিসাব পরিষ্কার তার ভয় কিসে তাহলে মানুষের সমাবে তো আল্লাহু আকবরের তকবিরে ভয় যাদের আসে বোঝা গেল এদের ভিতরে এক প্রকার ভাইরাস আছে সে ভাইরাস হলো ইহুদি নাসারাদের ভাইরাস ভয় লাগে আমার ভাইরা আল্লাহু আকবরের ধনী প্রতি ধনী ইমানদারের এটা ক্যালসিয়াম স্যান্ডস আলহামদুলিল্লাহ বলে দুর্বল ইমান যাদের এ তকবীরের তীব্রতায় তাদের ইমানু বাড়বে সুবাহাল্লা হয় কিন্তু ভয় লাগে কাদের এক বাচ্চা গভীর রাত্রিতে উঠায় উঠছে ঘুম ভেঙে গেছে উঠেই দেখে মাঠের ভিতরে দিগন্ত একদম উন্মুক্ত দিগন্তের ভিতরে শিয়ালের গোষ্ঠীরা একটা শিয়াল হুক সব শিয়াল হুঁ আমাদের সিরাজ শিয়াল সম্পর্কে আমার ধারণা আছে আপনারা তো ঠিকই আছে একজন হু মেশে বাদশা পরের দিন সকালবেলা উজির খেতে উজির আমি তো নতুন অ্যাপার্টমেন্ট নিলাম কিন্তু গভীর রাত্রিতে আমাকে দুশ্চিন্তায় ফেলে দিছে শিয়ালের গোষ্ঠীরা কি যার দুশ্চিন্তা কয়েকটা হুঁ করার সাথে সাথে চোদ্দ গোষ্ঠী হুঁ যে পরিমাণ এদের আওয়াজ আর এদের সংখ্যা আমার ভয় লাগে কয়েকদিন পরে লোকালয় দখল করে না ফেলায় এদের আওয়াজ বন্ধ করো এদের আওয়াজ বন্ধ করা যায় কি করে উজিরও ছিল ওই প্রকৃতির বলে সার মহামার আপনাকে আমি বলতে চাইছি যে শিয়াল কিন্তু ইদানি খুব বাইরে গেছে एक हुक सबूर मध्य लोहार जाल दिया जंगल घर निले का श এমন শিক্ষা দেব যাতে আগামী প্রজন্ম আর কোনদিনও চিৎকার না পারে কি বুদ্ধি মানে বড় বড় লম্বা লম্বা চেসি নিয়ে কিছু গ্রুপ ভিতরে ঢুকায়া, যে শিয়ালের কান সঙ্গুর উপরে লম্বা ওটা কেটে দেব কান কাটা দেখলে ছেলে পেলে নাতিবুতি বলে দাদা নানার কান কেন কাটা বলে চিৎকারের অভিশাপ কান কেটে দেবে চায়ঙ্গুলের উপরে দ্বার কান লম্বা এটা কি করল একটা মাত্র সিংহদার সদর দোক রাখছে এই জায়গায় সব বুদ্ধিমানেরা খাতা কলম আইন পাস করা গ্রুপ এরপরে বিচারক এরপরে ইন্সপেক্টর সব বসে বসে অপেক্ষা করতেছে দেখি শিয়ালের কি হয় ব্যর্থ হতে পারবে না ইতিমধ্যে অপারেশনকারী গ্রুপ ভিতরে ঢুকা শুরু করছে শিয়ালের একটি বাচ্চা দৌড় মারছে রাস্তাটা ছাড়ো আমাকে যেতে দিন আরে ব্যাকুব তুই কেন দাবি তোর তো কান দুই আঙ্গুলি হয় নাই সিদ্ধান্ত হয়েছে চার আঙ্গুলের উপরে কান যার লম্বা এটা কেন হবে কয়েক রাস্তাটা সারুন ভাই আমি বাহিরে যাই তারপরে কথার উত্তর দেব দেওয়া হবে। এটা ঠিক আছে কিন্তু যাও। তুমি আইন পাস ঠিকই হয়েছে খাতা কলমে ঠিকই লেগছে সিদ্ধান্ত ঠিকই নিয়েছে গোল টিবিলের বৈঠকও ঠিকই হয়েছে কেসিয়ালাও ঠিকই ঢুকছে, কান কাটাও ঠিকই আছে স্যার বেশিদার কান এটাও কাটা আইন ঠিক আছে কিন্তু আমি কেন দৌড়াই ভয় হলে একটা পরে ভয় কোন আগে কাটে পরে মাপে আগে যদি কাটে কাটার পরে মাই দেয় তাহলে আমি বাসনু কথাগণ तमाम भाईराम ये मानसगुलर आल्ला पक्ष अभयी ईमानदार गार्जियन आल्लामानदार वाली परम मित्र दुर्दीन संगी क्यों जो थकबेना तक एवं सार्विक सहजोगित সার্বিকভাবে তো ক্রোতভাবে জড়িত কে আল্লাহ নামটা আরে তো আমাদের হয় না ও ভাই কেন যেন বেঈমানের গোষ্ঠীরা ইমানদারদের আল্লাহ একবারের চিৎকারকে ভয় করে ওই বাদশার উজিরের গোষ্ঠীর মত আজকে দুনিয়াতে দেখা যাচ্ছে ইমানদার ইমানের উপর থাকার কারণে चापाएपी दिमांड पर्या माइड माठ पर्या जो खबर संग्रह करते गनगण बोलता मद्रास मास मुफ्ती साहेब अमक मुस्जिदे इमाम सहेब इतो इच्छा कर गुणाई करना অত্যন্ত ভালো ছেলে এর মতো ছেলে হয় না এ তো নাই জীবনে মিথ্যা কথা বলে না কান তো আগেই তীব্রভাবে ভালো দেয় আমরা ধরে না। মুসলমান ইমানদারদের এ পাওনা নতুন না আমি যদি ইতিহাস থেকে বলতেন অনেক লম্বা কথা হবে লম্বা বলবো না ইমানদারদের পাওনা নতুন না আমি শুধু আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই ইমান যদি ঠিক থাকে এই দুনিয়ায় বসে থেকে মানেরা দুনিয়ার মজা চাকতে চাকতে কবরের একটা নিয়ামত কপালে নাই আর ইমানদার দুনিয়ায় বসে বাংলাদেশে বসে যেমন বিশ্বের নামি দামি ফাইভ স্টার সেভেন স্টার হোটেল বুক যায় मुसलमान जिन दिए दुनिया बुकिंग कबरे देते जिन जार आलो निभाल इमान विशुद्ध इमार, इमार ए दु नम्बर हल बेदातमुक्त खालस एबाद ने कम এটা হলো টাকার মত আরো আমি একটা কথা মাঝে মাঝে বলি গ্রাম বাংলায় অন্ধকার রাত্রিতে যে বাড়িতে গরুর বেশি সেই গরু গরুওয়ালারা ঘুমায় বেশি না কম কারণ গরু চোরের ভয় আছে আর যার বাড়িতে কোনো গরু নাই গোয়াইলে গরু নাই পায় চোর কথা মুসলমান বাংলাদেশে দুই শ্রেণীর মানুষ আমাদের নজরে পড়ে এক শ্রেণীর মানুষ ওরা গোপন টোপন বোঝে না পিস্তল ধরে দিদালকে একদম প্রকাশ্য দিদালোকে জনতার সম্মুখে বুকে পিস্তল ধরে সাজ সব নিয়ে যায় এর নাম কি দেখায় আর এক দল আছে মানুষের চক্ষু অন্তরালে মানুষের চক্ষু অন্তরে ঘুপটি মেরে চুপটি মেরে বেড়া কেটে শীত কেটে ভিতরে রেখে মালিকের সম্পদ নিয়ে যায় এর নাম কি গরুর দাম বেশি না ইমানের দাম বেশি গরু চোর ছাগল চোর মুরগি চোর পকেট মাই বাংলাদেশে যদি থাকে ইমান চোর আছে না নাই ইমানের চোর আছে ডাকতো আছে হিসাব করে মহামরী সেজের কথায় তাম বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক ইমানের চিৎকার দেখে যারা ভয় করে ইমানদারদের ইউনিট দেখে যারা ভয় করে ইমানদারদের একতা বাদ তো দেখে যারা ভয় করে এই সব মানুষগুলার ভয় ভিতা খায়। এরা হলো ইমানের সবচেয়ে বড় ডাকাত पुरी आँगे। आँगे। आँगे। आँगे। आँगे। आँगे। थाक। गुरूप चोर इमान चोर ये चोर गा क्या मत टूपी पागड़ी पाशात लम्बा सुन्नति लाठी जुब्बाओ जीवन मद्रास मारे सूफी सम्राट अथचरे कुलहल्लार मत तेरह जो ना। दरबारे नारी पुरुषाभद निक सौंदर युवत खेत मत थे जो समस्त किसियत विसर्जन दिए মানুষ যাদের ভয় এদেরকে আয় টাকার পাহাড় ভেঙে দিয়েছে এই ইমান ইমানচরের দলের ইমানের চর এরা হলো ভণ্ড পীরের গোষ্ঠীরা আমার ভাইরা এই দুই শ্রেণীর মানুষ হইতে ইমান সাবধান মরা লাগব তো কথা গাল ইমান সাবধান सब जिन भेजाल ग्रहण करना तेले भेजाल दीबें पेट्रोले भेजाल लवण दाम जो बाढ़ चीनी भेजाल कथा कहना क्या जिन भेजाल बरदास्तना সেটা দশ মন দুধের মধ্যে যদি পঞ্চাশ গ্রাম সোনা দেন এই কথাটা গভীর অন্ধকার রাত্রে দিলেন আপনার বউ জানল না সরকারও জানল না সদ্য গোষ্ঠী কেউ জানল না তারপরেও কি দুধ ওই সোনাটা সহ্য করবে ধরে আর ভাইরা দুধ যেমন সোনা সহ্য করে না নির্ভেদাল কোন নির্ভেদাল ইমান আপনি কোথায় পাবেন এটা সংগ্রহ করতে হবে ইমানদারদের সহমতের মাধ্যমে আমি আপনাদেরকে বেশি দূর নিয়ে যেতে চাই না ও ভাই ইমান রক্ষা আপনাকেই করতে হবে আপনার ইমান আপনার গরু ভিন্ন জন পাহারা দিবে না কে রক্ষা করবে কথা বলতে হবে দেখেন না আমাদের সিরাজগঞ্জের কথা বলি মুরগি যখন আমরা বাচ্চা উঠাইতে দেয় এটার একটা আঞ্চলিকতা আছে কি যেন কয় কুইসা মুরগির তো আমিছি ডিমের উপরে যখন থাকে বাতে দেয় ধন্যবাদ এই বাতে যখন দেয় মুরগি অত্যন্ত ধ্যানগ্রস্ত অবস্থায় ডিমের উপরে সাধনা করে কঠিন সাধনা দেখবেন আপনি মুরগির মালিক সেখানে গেছেন কখন একটা রেট সিটনাল তার মানে আমার সাধনা নষ্ট করছে এখানে আসোনা মালিক আসা তুমি আসা। কথা কয়া এরাই ফরিদপুরের মুরগি কেমন धन्यवाद मुरगीर साधना नष्ट जाते ना मुरी डीलिए डिमेर मे फु एक देखा जाए घंटार पर घंटा बसते मुरगी क्धदार प्रयोन है से चित दिए वाखा दागी दिए मा बड़ीवाली के बुझाए আমার সাধনার মহামূল্যবান রত্ন যেন নষ্ট না হয় সজাগ থেকে তাড়াতাড়ি খায় আমার একটু পায়খানার দরকার হলি খুব তাড়াতাড়ি ঝামেলা সেই খায় ঠিকই আওয়াজ কিন্তু মুখে বন্ধ নাই মোরগের ভাব দেখলে থাকে সতর্ক দিয়ে দেয় খবরদার আমি কিন্তু ভিন্ন মুরগির মতো না আমি এখন সাধনায় লিপ্ত আছি দেখবেন কারো সাথে অত সম্পর্ক তার নাই কয়েক গ্রাজ খাইয়া একটা তোর মাঝে আবার ঘরের মধ্যে গিয়ে আবার সাধনায় বসে নমি গোয়াম কে আজ দুনিয়া যুদা বাস নমি গোয়াম কে আজ দুনিয়া যুদা বাস বাহারে কারে কে বাসি বা বাহারে কারে কে কবি বলেন এই দুনিয়ার থেকে তুমি একদম বৈরাগ্য অর্জন করতে আমরা তোমাকে বলি না সংসারের মধ্যে লিপ্ত থাকেন দোকানের মধ্যে লিপ্ত থেকেন বালবাচ্চার বাচ্চার প্রেম প্রীতির মধ্যে লিপ্ত থেকে সবকিছুর মধ্যে থেকে তোমার একটা আঙিনা খালি রাখতে হবে যে আসল আঙিনা মৌলার ভালোবাসার জন্য টান থাকবে আমরা একটা কিতাবের মধ্যে দেখলাম বিশ্বের যতগুলা সুন্দরী মহিলা ছিলেন তার মধ্যে একটা ছিল ছিলেন একজনের নাম ছিল জুলাই খান চিনছেন মাত্রই বহু শুনছেন আমি শুধু একটা আংশিক দুটি কথা আমার যা প্রয়োজন করতে এটাই এই জুলাই খাণী বয়সে যুবতী বয়সে বাবা ছিলেন বিশ্বের বড় ব্যবসায়ীদের একজন কত জায়গার থেকে যে বিয়ের প্রস্তাব আসছে কিন্তু জুলাই খা এ প্রস্তাবে সম্মত হন নাই রাত করে একদিন তিনি স্বপ্নের ভিতরে দেখেন रात्रि गम हटात कर स्वप्न मध्य देखे चौखाटे राजपुत्र दाड़ान सौ महापुरुष माथा निखुद गठन प्रणाली बड़ी फार्मेशने महान सृष्टिकर्ता बनाई से जख अंधकार घर बात निबानो छोटा घरता जन आलोकित गे এই যুবককে এক নজর দেখার পরে জুলাই খা যুবকের প্রেমে পাদ সারাদিন কথা বলে না খানা খায় না বান্ধবীদের সাথে কথা নাই কারো সাথে কোনো হাসা নাই মাথা নাই কেউ বোঝে কি হলো তা আর ফ্যামিলির সব সদস্যরা মহা চিন্তিত আমাদের আদরের জুলাইকার কি কথাই যে বন্ধ হয়ে গেল এইভাবে দিনটা কার সে খেয়ে না খেয়ে করে নাই দ্বিতীয় দিন আছে, আবার সেই স্বপ্নের পুরুষটা আবার চৌগাদের সামনে আ দ্বিতীয় দিন তার এইভাবেই চলল তৃতীয় দিন আবার যখন ঘুমাইছে ওই সুন্দর পুরুষটা চৌঘাটের উপরে এক নজর দেখার পর এইবার জিজ্ঞাসা করছে হ্যাঁ মহাপুরুষ হ্যাঁ আমার মনের মানুষ পৃথিবীতে বোধ তোমার চেয়ে সুন্দর করে সৃষ্টিগজ তার কাউকে বানায় নাই আমি জানতে চাই কোন জাগায় গেলে আমি তোমার পাবো তোমার ঠিকানা কি এইবার ওই তার চোখ হাতে দাঁড়ানো যুবক উত্তর দিয়া বললে, আমাকে পাইতে হলে আজিজ মেসেরের মহলে তালাশ কর একটি কথা শুধু কার মহলে, আজিজ মেসের তার মহলে আমাকে তালাশ করলে পাবে পরের দিন জুলাই খার মনের ভিতরে একটা শান্তি বান্ধবীকে খারাপ ছিল কারো কাছে না জানি কোন কাজ থেকে আমি কোন কাজ করলে সেই মানুষটাকে জনমের আমি হারিয়ে ফেলবো এই জন্য আজকে সেই দিদা সংশয় আমার থেকে ছেড়ে গেছে পুরা ঠিকানাটা আমি পাইছি आजीज ए मेसर महल्धवी जुल्धवी जुलाइर शुनेचिंतार भरे पड़े मेर की सब कटे गई आजीज ए मेसर मिसर प्रधानम कार्य खुजले वि दीर्घ पथ अतिक्रम कर आजिज मिसर वासभवने गए अत्यंत निर्विली कथा मे सारा विश्व सूर्य उठा डोबा पर्त এক বাক্যে সর্বসত্যভাবে সবার কাছে সবচেয়ে সুন্দরী কিন্তু যার সাথে বিয়ে দিতে চাইছি আমি বিয়ে বসে না আপনার কথা বলে মেয়ে তার বান্ধবীর মাধ্যমে আমাকে বাধ্য করছে আমি আপনার কাছে আসি। আমার মেয়ের নাম জুলাইখা আমি আপনার সাথে মেয়ের বিবাহ দেওয়ার ইচ্ছা করছি দেখার প্রয়োজন থাকলে আপনি দেখে নেন আজই দামে ছেড়ে রাখতে পারেন बाबा तमाम में सुनम सबसे सुंदर बाड़ी जुलाखा के बऊ बनाया घरे मत समय जो सम्भव निर्देश बऊ सजाया আমার বাসভবনে পৌঁছায় বাবা বলছে এটা প্রেস্টিসের মামলা এটা কোনোদিন হয় না আমার বাড়ির থেকে আপনি নিয়ে আসবেন একটু আদর আপ্যায়ন মানুষ দেখবে জানবে শুনবে আর আমি কেমনে আমার নিজের মেয়েকে আপনার কাছে বোল মানায় নিয়ে এসে এখানে রাখতে পারি বলে তা যদি সম্ভব না হয় তাহলে আমার বিয়ে করা অসম্ভব না আসলে আছে যেটা পরে আলোচনায় আসতে পারে বান্ধবীকে আমার কন্যার বান্ধবী স্বর আজি যে মে সেরকে পাইলাম বিয়ের প্রস্তাব দিলাম আমার মেয়ের সব কিছু তার কাছে কিন্তু তার বাড়ি থেকে আবার কন্যাকে বউ সাজয়া তার বাড়িতে রেখা আসা আমি বাবার পক্ষে কোনোদিন সম্ভব না এই কথাটা জুলাইখার কাছে জানাইলেন জুলাই খা বাবার কাছে তার বান্ধবীর মাধ্যমে খবর পৌঁছায় দিলেন রে বান্ধবী কে বলেন জনাব আমার বান্ধবীর বাবা আপনি যদি না যান আপত্তি নাই আমাদের অনুমতি দিন মেয়েকে বাঁচাই অনুমতি যদি তার বাসভবনে আমি পৌঁছায় দেব অন্যথায় মেয়ের জীবন রক্ষা করা খুব কঠিন বাবার মৃদ অনুমতি পেয়ে বান্ধবীকে সাথে নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে যখন আজিজে মেসেরের খবর হলো জুলাইখাকে খাকে নিয়ে আসতেছে তার বান্ধবী বাবা করতেছিলেন আজিজে মেসের দীর্ঘ শ্বাসে জুলাইখা গাগ হয় বান্ধবী আদিজে পাইলাম তার বাড়িও পাইলাম তার সবকিছু দেশও পাইলাম তাকেও দেখলাম কিন্তু দুঃখিত কপালে গিয়েছে জানি না স্বপ্নে দেখেছি সেই ব্যক্তি এই না। এটা সুবিধা হবে তাদের করানো বান্ধবী কানে কানে বলল তোকে স্বপ্নের সেই মানুষটা এই কথা বলছে তো যে আমাকে পাইতলে আজিজে মেসের মহলে তালাশ করো বলে হ্যাঁ বলে আপাতত তাহলে আর নড়াচড়ার দরকার নাই এখানে অপেক্ষা করলে তারে পাওয়া যাবে একসাথে থাকে খানা খায় স্বামীর সাথে হাসে কথা বলে কিন্তু তপশীলে বিক্রি লেখে বিয়ের পর পর সাথে সাথে আল্লাপাক আদিজে মেসের কে পুরুষোত্ত হরণ করে দেয় আল্লাহ যদি ইচ্ছা করেন আল্লাহ যদি ইচ্ছা করেন কোনো কিছুতে খালি হওয়ার ইচ্ছাটা করলে হয় যায় কথা কয় আমরা কি দুর্বল খোদার গোলামি করি আল্লাহ পাক জুলাই খাকে ইনটেক রাখবেন কাঠপিড হান বানাবেন না তার জন্য হেবাদত হেফাজত করবেন কথাবার্তা বলে সংসার করে একই বিশানায় সত আজি জামেসের পুরুষ না আমি জানতে চাচ্ছি স্বামীর বিশ্বাস কিন্তু সেই মনের মানুষের আসনটা বুকিং না খালি আসতে না দরে গইতে হবে কথা কেউ জানে আরো ধরে স্বামী জানে এই যে কিছু কিছু বন্ধের গোষ্ঠীরা আমার খাজা বাবা মনের খবর আবার আরো ধরে ঘ মনের খবর কে জানে একটু দিল থেকে বলেন কে এটা যদি কোন মানুষের সিপাতের সাথে লাগান ইমানটা ডুপ্লিকেট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এটা একমাত্র আল্লাহ পাকের সিফা গায়েবের খবর কে জানে বা কাা চোখে কি দেখলা মনে মনে কি কল্পনা গোপনের সোপনের এগুলা কেউ যদি না জানে কে জানে আর এনারা ইচ্ছে সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে আমাদের আমাদের সামাজিক জীবনের ভারসাম্য রক্ষা হচ্ছে সাথে বাসর করে স্বামী স্ত্রী দুইজন সোয়া স্বামী ভিন্ন মহিলার সাথে আগেই গুপ্তাম ছিল নাউদ সে তার বউকে দেখে কয় আমার আগের দায় ভালো ছিল তার নতুন বউ তার আবার আর কয়েকজন পুরুষের সাথে সম্পর্ক ছিল সে তার স্বামীর দিকে তাকা কে সেগুলাই তো ভালো ছিল দুইজনই মনে মনে জানে আর জানে কে যদি ব্যবস্থা দুইজনের থাকত না আল্লাহ বান্দারে গোপনীয়তা রেখে দিয়েছেন কোন পয়গাম্বার দেন নাই কোন পীরকেও দেন নাই কোন অলি দেন নাই হাত উঁচা করে একটু আল্লাহ ও ভাই যা কি আমি আমাদের দোষ গোপন করে আল্লাহ অনেককে জান্নার দিনের মনের সে মনের মধ্যে ডিমের কথা কর মনের মধ্যে কার মোহাবত ইসুফের মোহাবত মুসলমান বারো বছর মতান্তরে যখন জুলাই খা ইসুফকে স্বপ্ন দেখো তখন ইসুফ মিশরের কেনানের কূপে বারোটি বছর ঘুরছে আজি যে মেসের কাছ থেকে টাকা নিয়ে বারোটি বছর ঘুরছে শহর বন্দরে উপশহরে বিভিন্ন পার্কিং এ রেস্তোরাঁ ঘুরছে মনের মানুষটাকে একদিন হঠাৎ করে মানুষের ভিড় একজনকে জিজ্ঞাসা করে এত লোকের ভিড়কে বলে আপনি মেয়ে মানুষ বুঝবেন না খবর খুব জটিল বলে কি বলে এমন একটা গোলাম বিক্রি করতে উঠাইছে যা বলে এটা মানুষ নাকি তা কেউ বোঝে না ডাক দেখি এক বুড়ি দৌড় মারছে আর একজনের সাথে হুমরি খায় পড়ে গেছে লকগলাক বুড়ি তুমি দৌড়াও কেন কয়ে শুনলাম একজন সুন্দর মানুষটাকে বাজারে বিক্রি করতে উঠাইছে আমার স্বামী ছিলেন আসমানি কিতাবের হাতে সে বলে গেছে, এই মিশরের বাজারে অতি সত্তর এমন এক ব্যক্তিকে উঠাবে যিনি শুধু সুন্দরই না তিনি হবেন আল্লাহর পয়গাম্বার আমার হাতে কুলাইল না যদি তুমি পাও এই পয়ে কিছুটা বিক্রি করার জন্য যখন उठा तुम तरह कस्टमारे का नाम दिख ना जर जरिया जिज्ञासबर कानी क्या बोलते पैगम्बर ओजने स्वर्ण स्वर्ण क्यों मुक्ता दीब क्यों जा सब दीब ये तुम्हें कि नहीं जाओ আমি একটু সুতা নিয়ে যাচ্ছি কি যুবক হাসা হাসি করে দেখলাম কথা কুড়ি ডাকতে বলে ব্যঙ্গ করিও না আমি ভালো করেই জানি আমার পক্ষে এই ব্যক্তিকে কেনা সম্ভব না আমি সেই সুযোগটা কাজে লাগাইতে চাই আমি যা জানি সম্পর্কে জানা এই যুবক একদিন হবে আসমানি খিতাব অনুযায়ী আমার সাবি আমাকে খবর দিয়ে গেছেন সুতা নিয়ে যাচ্ছি কাস্টমারের খাতায় নামখানি আমি লেখাবো এই জন্য কারণ বলে আমার এ দুনিয়ার মানুষ না আমার এই বাজার পয়গম্বার কে কদর বাজারে আমি ইমান যতটুকু আছে অনুযায়ী কাজে লাগানোর চেষ্টা করা দরকার আছে রা एकम्र दासी जा खबर ज्ञान फिर आसार पर बोले गोलाम की दान दस्तर हो কেউ সম পরিমাণ স্বর্ণ দেবে কেউ খবর দিল যে যত দাম কয় তার ডবল আবেদন এক সময় এগুলা জুলাই খার ভাগ্য আসলো লোকেরা ডাক কয় জুলাইখা এত দাম নিলেন আ। সম্পদ দিয়ে সারিয়ে নিয়ে আসলেন লোকেরা রাখবে তো জ্ঞান এবং বুদ্ধিমান তোমাকে মনে করেছিলাম এই কালো মানুষটাকে বিনিময়ে তুমি খরিদ করে নিলে এখানে তোমার নির্বুদ্ধি তার প্রমাণ দিলেন আবু আকার আবুকার উজ্জ্বলতা আছে আমার সব দিয়াও যদি হইতো আমি বেলালকে খরিদ করেও ধন্য খরিদ করতাম আমি মনে করতাম তার পাওনা আছে আমি অনেক সস্তায় বেছি। हिफाजत करो बड़ कठिन समय सेप्त खबर मने मने से जाने और अल्लाह जाने कि ना जानि एक नजर देखे गेल्ला জামি রহমাতুল্লা তার কিতাবের মধ্যে আল্লাহকারী লোকদেরকে বন্ধুদেরকে তার দিদার দেখাবে ইমানদারের বড় গিফট বড় সারপ্রাইজ আল্লাহ জান্নাতে একটি জায়গা কোরআন সৈবের তফসিদ দেখেন বিশিষ্ট জানলাতে মোত্তা কিরা থাকবে জান্নাতের একটি জায়গা এইখানে আল্লাপাকে একটা স্টেজ বানাবেন এই স্টেজ ছোটখাটো স্টেজরা লক্ষাধিক পয় গাম্বার এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার সব স্টেজের উপরে বসবে কোন বর্ণয় লেখে বন ইসরা পয় গুলা এই স্টেজ এর পাশে একটা পাহাড় সেখানে বসবে এই স্টেজের সামনে প্রথম সারিতে থাকবে আল্লাহর হাবিবের পাক্কা ইমান সংরক্ষণকারী দলেরা সোহা আহ ভাইরা সেদিনের কথা আমাদের মজা লাগে না আশা রাখতে পারি তো হেবাদত করতে হবে ইমান সাবধান সারা বাংলাদেশ ঘুরলাম ইমান নষ্ট হওয়ার অনুষ্ঠানের তুলনায় ইমান সংরক্ষণের অনুষ্ঠান খুব কম বাইরে বের হলেই সর্বনাশ তারপরে কি করবে। আমাকে যদি মরতে হয় আমি কারো চোখ রাঙানিতে কারো দাপটে কোন জেল জরিবানা নবী বলেন হে সাহাবি তোমাকে যদি কতল লো করা হয় আগুনে পড়ানো হয় খবরদার ইমান থেকে দূরে সরি না সলমান আজকে ভয়ভীতি আলটিমেটাম আসে না সারা বিশ্বের মধ্যে ইহুদিন আসারদের রাষ্ট্রের সবচেয়ে মেজর বিল পাশ হয় ইমানদারের ইমান ঠেকাও মুসলমানের কোরআন ঠেকাও মুসলমানের ইসলাম ঠেকাও কথা কিন্তু আমাদের বিশ্বাস আছে একটা বলছে নাই কোরআন শরীফের হাফেজ বেছে আছে না নাই আসতে না গোরে গর সব কিতাবের মধ্যে গড় পর হয়ে গেছে খরান শরীফ চোদ্দশো বছর চলে গেলে একটা জেরো যদি কেউ ভুল তেলাওত করে লোকমা দেওয়ার কেউ আছে না নাই মুসলমান আল্লাহ নিজে বলেন আমি আমার হাবিবের খাতিরে এই উম্মতের ইসলাম এই উম্মতে আমার কালাম কোরআন এবং মুসলমান এবং তাদের ইমান এদের সার্বিক হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ হাতে উঠায় উঠেছি আরো জনগণ ভয় কিসে। কিসের ভয় আল্লাহ কি মিথ্যা কথা কয় ইমানের বিরোধিতা করে খোরনের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে আল্লাহর বিরোধিতা করে যারা করছে ইতিহাস আছে না আল্লাহকে মারার জন্য গেল আমাদের দেশে কেউ তো আল্লাহকে মারতে যায়নি মারার জন্য গেছে তীর ফেরেস থাকে আল্লাহকে ডাক দেখে দেওয়ার আশাটা একটু পূরণ করে দে তীরে আগে রক্ত করা নমরুতে একবারে তো এই মাত্র আল্লাহ শেষ করা হলো আহ আল্লাহ এতটুকু সহ্য করছে এই নমরু দেখে আল্লাহ মারার জন্য কোন হাতি কোন বাঘবাল্লু কোন বড় বড় জন্তু যাদুয়ার পাঠায় নাই পাঠাইছে একটা মশা হাতি বাডালে তার বিরুদ্ধে যার বিরুদ্ধে গুলি নাই কথা কই তবে সিরে মধ্যে খালি আবার হাফ পাগন। চব্বিশ ঘন্টা বারো ঘন্টা মাথা ভালো একটা দেখলাম কামড় শুরু করে একখানে পাগল পালা হারা দেয় রাত দেয় দিন নেই যে কর্মচারী তার বেতন তিন গুণ বাড়ায় দিছে তারপরে হঠাৎ করে হেউ মানুষ একটু ঘুমের ভাবা যায় হঠাৎ করে রাত বাবাটা তো একটা হিদের বিরোধিতা করছা ও মাথা তো স্যান্ডেল ছাড়া আর কিছু মানায় না কথা কান্ডেল খাইছা সাড়ে তিনশো বছর কয় বছর ইরান এই সাম্প্রতিক কালের ইসলাম ও মুসলমান ইমানদারদের সবচেয়ে বড় দুশ্মন ঘুষের বাচ্চা বোস এই ইসলামকে মুমিন মুসলমানকে যে ক্ষতি করতে গিয়ে ইরাক রক্তাক্ত করে দিয়েছে আফগান রক্তাক্ত করে দিয়েছে মুসলিম মিল্লাতকে রক্তাক্ত করে দিয়েছে ইরাকে আসার পরে ওই নম্রদের উত্তর সরি জুতার ঢেল পাইল আমি বলতে চাই কারো সাঁচা আদাউদিনা ইমানদারের হেফাজত কোরআন ইসলামের হেফাজত আল্লাহ হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে যদি বর্তমান আমেরিকার সুরে কেউ বাংলার থেকে গানকে ইমানদার মুসলমান কোরআন আল্লাহ বিরুদ্ধে কথা বলো যার বাড়ি খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আনাও আমি শুধু আপনাদের নিয়ে একটা কথা বলব ইমানের উপর আপনারা খুশি নেবেনা এই আইন খালি রাখতে হবে কার জন্য সামনের কাতারে বসতে দিছে আল্লাহ দেখেন খুব খেয়াল করেন অপেক্ষায় আছে আল্লাহ দিদার দেখবে আহ জান क्या करो आ रे है मैं तुझे देखा करो नियामत मतरे तू सबसे बेहतर न्याम ते तू अल्लाह पाक से खूब ख्याल करें हराज कर सब एकदम चौकना দুটি চক মেলে দিচ্ছেন আল্লাহ দিদারের দিকে একদম বেহুস দীর্ঘক্ষণ পরে জ্ঞান আসার পরে আল্লাহ বললেন তোমরা কি জানো কতদিন ছিল কোন কোনো তারিখের মধ্যে তফসির কারোকা লেখে এক লক্ষ বিশ হাজার বছর বেহু ईमानदार बोझादार निर्वाल ईमानदार दीबें जाननाथे सब चे नियम रबुल आलमीन एपाय की আল্লাহর পক্ষ থেকে আমাদের আমার দৃষ্টি আমার নূর হল দুই প্রকার এক প্রকারের নাম হলো জালালী আর একটা হল জামাল আলো দুই প্রকার সূর্যের আলো ছন্দেরও আলো সূর্যের আলোর দিকে তাকাইতে পারে কথা কান্না কেন দরকার আছে না নাই তাকাইতে পারে পারেন না এক প্রকারের আলো জালালী जाले शिशु दिए जा ज्योस्ना प्लावित रिसेक छोट छोट बाना के आहवान कर ज्योत्नार आलो जाली और सूर्य जाली ভাই রহন অবস্থার মধ্যে আল্লাহ বেহস হবে না কষ্ট হবে না জাবেলা হবে না এর মাঝে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত্রে সংরক্ষিত এক প্রকার আদার পাঙ্খা বিশিষ্ট পরেন দা পাখিদের নির্দেশ করবে এরা বিভিন্ন হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে ইসরাফিল সিংহাই লাখ লাখ বছর তুমি অপেক্ষায় প্রহর গুনে রে ভালো করে শুন। তাম সৃষ্টির মধ্যে কিতাবের মধ্যে তামে আল্লা রাফিন আলহ ইসলামের কণ্ঠ সবচেয়ে সুন্দর আল্লাহ বলবেন তুমি আমার হাম প্রশংসা সূচক কিছু গীতি গা সুন্দর কণ্ঠতে পড়তে থাকো ইস্টাফিল যখন করতে থাকবেন এহেন অবস্থায় কি নাম জোরে বলো চির কিশোর মুক্তা তানার মতার ভিতরে রাখে মুক্তা গলাইয়া বানাইয়া বানাইয়া মধ্যে লাইট সেট করলে যেরং তার রং পর্যন্ত হার মানায় দেয় গিলবানের রং এই গিলমানদেরকে আল্লাহ বলবে জান্নাতের বিভিন্ন জাগার মধ্যে মটকা ভর্তি সরাব সংরক্ষিত আছে ইসরাফিল যখনই নাকি আল্লাহর প্রশংসার গীতি গা থাকবেন এহেন অবস্থায় গিলমানদের নির্দেশ যাবে হবে প্রত্যেকটা দর্শক ইমানদারে কে এক গাস করে শরব সারাবান তোহরা বান করা স গুলা নিয়ে সেই সংরক্ষিত মটকা থেকে খাওয়াইতে থাকবে এদিকে কান শুনবে তৈহিদের ঝংকা পান করবে কি পবিত্র শারবা যখনই পাপ করবে তৌহিদের প্রেমের আইনা গুলো আল্লাহকে পাওয়ার জন্য আরো পাগল হয়ে যাবে আল্লাহ একবার ওই ইমানদার সামনে খবর ভালো সামনে খবর ভালো ভাই কয়েকদিন দেখেন না বর আর যারা বর পেয়েছেন তারা জানেন বরযাত্রী জীবন করেছেন যারা এখনো বর হর নাই আমার ওয়াজ নিয়ে কিছু কাজে লাগা। বর আর বরযাত্রী কম বেশি আছে না বলেন তো কার দাম বেশি ধন্যবাদ আচ্ছা বলেন তুই বর বেশি খায় না বর্তি বেশি খায় ওরে খাওয়া রে পেটে উগুন মারার জায়গা নাই একবারে জম্বের খাওয়া খাইছে বর কথা কল খায় আরে সালা সালি নাকের কাছে মুরগি ঠেং দেয় গুঁটা দেয় কিচ্ছু না মনে আস্ত আসতো একটা ডেড বডি জেন্দা মরা নাকের মতো রুমার নরে ওনা সরে না গুঁটা দিলে কিছু কয় না প্রত্যেকটা মানুষের দৃষ্টি আমার উপরে আছে আমি যদি করহিত আচরণ করি আমি যদি অসহজন্যমূলক কোন ব্যবহার করি আমার খাওয়া কথাবার্তা চাল চলন প্রত্যেকটা করে একটা মেজারমেন্ট দিবে যদি আমার আদব সৌজন্যতা বাড়িতে ভালো লাগে মৃত্যু পর্যন্ত আবার মজা করে দুলাবাই দাঁত হইছে না দেখি তাও কিছু কয় না আজ তো একটা আদা মরা কারণটা কি বরের সব বরযাত্রীদের দেখে না দেখতেছে গাকে জরে কয়। आपनी कोदा ना। कार, कार भारे भार। देखते क्या माशाल सुबसा कर लेना देखले क्या देखें दिन नम्बर ही कर ले चरित्र हननमूलको मिथ्याई देखते हैं दृष्टि चक बंद कर जन्नाथ बर उपरे झमेला ना, ना।, ना।, ना।, ना।, ना।, ना।, ना। কথা কলামে দেখছেন কাপড় সুর গুলা কাদা দিয়া শাস করে দিচ্ছা বিচার প্রধান বলবে আপনার কি মাথা ঠিক আছে আপনি বর না কাদা তো আপনাকেই দিবে এতই যদি চিন্তা করলেন বিয়া করতে আসলেন কিনলে গেল দায়িত্ববান মানুষগুলা শত্রুতা করে তোমাকে জেলখানায় আসামি বানাইতে পারে ইমান বিনিিতে পারে ফাঁকিতে জুলাইতে পারে ইমানদারের একটি মাত্র চিন্তা তাম দুনিয়া সব ভরপুর শত্রুতায় পরিণত হলেও আমার কিছু আসে যায় না আমার মলা যদি সন্তুষ্টি হয় আমার আর দুঃখ না মুসলমান নির্বেজাল ইমান খানা যদি তুমি রাখতে পারো যার ইমান ভেজাল মুক্ত তারল ভেজাল মুক্ত এই ভেদাল মুক্তি মানার বর্ণিয়া এই দুনিয়া থেকে জান্নাতুল দাও সিট বুকিং করা যায় কথা বলে আমার কথা আল্লাহস্থলের ইন আল্লা দিন जरा इमान ठीक आल्लाक तरफे बुकिंग आज के इमान मजलिस पाई तो भाई जिन्हें ईमानदार जीवन चोखे गुणाए আর আপনি চ্যাপ্টার করে দেখেন গুণা প্রথমে চোখ দিয়ে শুরু হয় কথা ক না কেন কোন অন্ধ ব্যক্তি টিভির সামনে বসে কি করবে কথা কয় না, মোবাইলের যে কত কিছু এটা কি দেখবে সুন্দরী ছেলেদের চোখ নাই দেখবে এই জন্য চোখের গুণা সবচেয়ে বড় গুণা আল্লাহ ভাইরা শুধু এতটুকু বলতে চায় আমার তো দৃঢ় বিশ্বাস আমার তো দৃঢ় বিশ্বাস আলহামদুলিল্লাহ আমার এই চোখ দেখেছে বাংলাদেশে ঘুরে যারা ছিল দুর্দর্শের মত নিষ্ঠুর প্রাচন্ডিং আলটিমেটে এলাকা থপত করে কাটত কম কারণে আজকে তাদের যুগ বা গায় মাথায় পাগড়ি আদানের সাথে সাথে প্রথম কাতারের মুসুল্লি আমি আমি নয় শুধু বিস্মিত হয়ে যাই অনেক কত কাল আমার কাছে অনেকে বলেছে এটা আল্লাহর তারপরেও কিন্তু কামরা কামড়ি আছে আরো ধরে গাছ জান্নাত পাইতে কি অতই সোজা কাদা কুদা যখন গোসল করছে শ্বশুরি শাশুর গায়ে শালা এক ঘাতো নতুন জামাই কি করছে রে জামাইকে একটু সান্ত্বনাতে দ্বারা ওদের বিচার করতেছে এরপরে দেখা গেল চমৎকার একটা বিছানায় দাদি শ্বশুরি ডাকে আস আস ধীরে ধীরে পাও ফেলায় গিয়ে দেখে একদম টিপটপ একটা রোগ সেখানে আশ্চর্য একটা অপূর্ব সুন্দরী বসে আছে তাকে অপেক্ষায় সালাম দিয়ে তাকে বরণ করে নিলেন স্বাগতম জানালেন কাছে এইবার আগে যদি জানতাম যে কাদার ফলাফল এত ভালো আগে যদি জানতাম না খাওয়ার ফলাফল এত ভালো আর বেশি দূরে না খায় আল্লাহ ইমান রক্ষা করতে দুনিয়ায় যত আপাদিপাদ গ্রাণী ভৎসোনা যত ক্রিটিসাইজ টি বারদাস্ত করবে আমার ভাইরা স্পেশাল কামরায় তোমাদেরকে স্বাগত জানাবে ভয়ের কারণ নাই কয়দিন বাসবা, কয়দিন বাসবা। বেশি করে দাওয়াত দেওয়া দরকার আমি মনে করি আমাদের শেখ আমাদের সালে এদের মধ্যে যে একটা ও প্রথ ভাবে পীর মুড়িদির সম্পর্ক বাংলাদেশে কোন পীর মুড়িদির মনে নাই আপনার আমার সাথে দাঁড়ায় আল্লাহ আল্লাহ তুমি কবুল করে না আমার দৃঢ় বিশ্বাস আমি জানি রক্তের বন্ধুর চেয়েও তার আফর শিখার বাচ্চা যদি মার লেস সাইজা দেয় অনেক সময় শিখার বাচ্চা মায়ের লেস ধরে ধরে আহার করে মা যেখানে যায় ওরা না ওদের কোন লোকেশন ভালো না কথা কয় না আমি দেখছি একদিন রাত্রি বেলায় ছাত্র জীবনে হঠাৎ করে লেস ছাড়া পড়ছে এক বাচ্চা দেখলাম ওর মা যেখান দিয়ে গেছে মা ভাই করছে আলহামদুলিল্লাহ ইমানদারের শরীরে একটা গ্রাণ আছে আমি মনে করি আমাদের রসুলপুরের জবা সাল এক আছে এরা একজন আর একজনের চেহারা আর নাকের গানে বুঝতে পারে যে আমরা একই ভাই একই ভাই খুশি নিয়ে রাস্তায় ভিক্ষার জন্য বসে আছে আর একটা কথা আমার খুব লাগেল আমার কত অত রাখালে তুমি দরবারে কিছু হাবিয়ানি আসি বসে বসে চিন্তা করি আয়ের আছে গে আয় সালেক আয় তোরা আয়রে আছে গে আয়ের সালেক আয়রে তোরা ভোমরো হয়ে মধু নিচ্ছে রসুলপুরে আয়ে ফুল ফুটলে ভোমরের আনাগুনা হয় না হয় না যারা মধু নিয়েছেন আলহামদুল্লাহ তাদের অনেক বাড়ি পরিবর্তন আশার পরিবর্তন আকলাক পরিবর্তন দেখলে মানুষ সেই চেহারা আল্লাহার সাথে সাথে বেশি দুঃখ দিব না বেশি জোরে কথা চাইরা আমি মনে করি आमार दिले कले। एक तमान्ना साम्प्रतिकमान यूनिटी ठीक थे विश्वास इमान जो निखुज कर मुक्त कर दुनिया मर जा रबी हादीसे विचरण खुशी ना नाराज बागनेगान मदुनी ओसा लैरा भू जल्दी आयेरे तोरा जल्दी कर आएर तोरा सुम ब বোমর হয়ে মধু নিতে রসুন কুড়ে আয় বলের হয়ে মধু নিতে হয়ে আয়রে আছে আয়রে সালেক আয়রে তোরা আয় বোমর হয়ে মধু নিতে জরে ভমর হয়ে আল্লা আসার পরে একটা যুবকের চিৎকে আমার আইজও বিভিন্ন বয়ানের মধ্যে আমি কথাটা বলি ষোলো থেকে আঠারো বছর বয়স ওই যে ওই জায়গা নেই জাহাজ নামের বয়ান যখন শুরু করছে এই যুবক কোন দিকে দেখায় নাই মনে হচ্ছিল সেদিন জাহান্ন এলাকার পাশে নিয়ে আসা সলমান আল্লাহ আছে এই যুবক দাঁড়িয়ে গেলাম ডাকর দিকে মুখ তুলে চোখ বাড়া পাড়ি डल्ला जीवने केयन करार के जो आसिने আইজো হজরত জির বয়ান মাঠের মধ্যে নিরিমিলে বসে সব শুনছি আমি এগুলো খোরাক আমার বন্ধু শরীরের যেমন খোরাক আছে ক্ষুদা লাগলে রুহের সবচেয়ে বড় খোরাক হল আল্লাহর জিকি এবং ইবামি কথাবার্তাগুলো আল্লাহ এই যুবককে সেদিন দেখে আমার জীবনের একটা ভ্রম কেটে গেছে না এটা কোনো শে এটা কোনো জাদু না আলোচনা করতেছিলাম এবার বলুন তো আমার ভাইরা যদি কোনো ব্যক্তি বর সারা খাইতে যায় খাওয়া পাবে সবাই রিসা দেয় সব কথাবার্তা কি আপনারা কানাখানি করেন কি বলেন আর আপনারা সবাই আসলেন তো বরের পালকিটা কয়ে রাস্তা কোন আসতে দৃষ্টি হলো ধাক্কা দেয় ফেলা দিচ্ছি একার কারণে আমাদের তো সব ক্ষতি করা ঠিক না অসুবিধা নেই আমরা তো আসছি খাইতে দিবে ধরে গান খাইতে দিবে তাহলে এত ভালো মন্দ খাওয়া কাকে কেন্দ্র করে ইমাম কাজালী বলে প্রত্যেকটি ইমানদারকে জগতে বর বানাইছে বরেক যেমন সারা সালিরা ডিস্টার্ব করেন ইহুদিনা সারার গোষ্ঠীরা ইমানদারকে দুনিয়ার ভিতরে কালারিং করার চেষ্টা করে বরেক যেমন নাকি আমার ভাই স্বাভাবিক চাল চলান সম্ভব না ইমান ঠিক স্বাভাবিক চালচলন করতে পারে না এই জন্য দুনিয়া দ্বার রাখা এরা ফান্ডামেন্টালিস্ট বিরোধী কথা গান এখন আবার নতুন করে নাম পড়েছে জুঙ্গিবাদী জুঙ্গি কারা কৌ কাকে হ্যাঁ কথা হিসেবে দুই বন্ধু ছিল একজনের দাঁড়িয়ে আছে একজনের নাই এমনি হৃদয় মিল আছে মুখে মিল নাই কথা কয়না দাঁড়ি থাকা বলো না থাকা বলো আমি অনেক জায়গায় মানুষকে বয়নের শেষে কিছু কিছু আমুলের জন্য হাত তোলাই তার মধ্যে বহু লোককে হাত তোলাইছি দাড়ি না কাটবে একটা লোক আমাকে বলেছে সে আমাদের গোসুলপুরের শালেক আলহামদুলিল্লাহ পরিষ্কার ভাবে তার বলার সাথে নমুনা মিল পাইছি আমি সে আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছে আহ পাইতে যদি চাই গো কেউ হ্যা তুমি আমার মার সুকুমাওলা তুমি মে হেরেবান তুমি আমার মার সুকুমাওলা তুমি মে হেরেবা কেউ যদি আল্লাহরে পাইতে চান যতটুকু সে অগ্রসর হয়েছে এক বালেশ আল্লাহ এক হাত কেউ যদি চায়। আমার আল্লাহ দু হাত কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহ আজকেও আমি কিছু মানুষকে দেখতে চায়। যারা আর দাড়ি কাটবে না নবীর সুল্লা নবীর সুল্লা যারা কাটেন এখনো আলহামদুলিল্লাহ কিরাম বাড়ি কোথায় ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমাদের দেশ আর কেউ আছে আল্লাহ তুমি কবুল করো জোরে জোরে খানা আমি নবীর দিদার না দেখায় কাফনে জড়াই আল্লাহ জোরে জোরে খানা আমি আহ আল্লাহ তুমি ধরা দিও তাইতে যদি চায় গো তো মায় তুমি আগো আহা তুমি মদের মাসুকুমাও মেঘের বুমি মদের আপনাদের নিয়ে কথা বলতেছিলাম এই পালকি ছাড়া যাত্রী কবলে লাঠিগুড়ি ছাড়া আর কিছু আছে আজকে যে সমস্ত মানুষগুলা যাদের উচিলাই আল্লাহ দুনিয়ার নিজাম ঠিক আছে। আসমান ঠিক আছে গ্রহ নক্ষত্র ঠিক আছে আল্লাহর ইন্ত হুদিনা সারার কথায় বিজয় দিতে চাও আ? তোমার বাপের রাষ্ট্রে থাকি না এই কগতে ইমানদাররা পরীক্ষায় যুগে যুগে পাশ করেছেন হাসি মুখে আগুনে ঝাপ দিচ্ছে আল্লাহর সাথে আল্লাহর সাথে সন্তানদের বাপ ভাড়া করছে আল্লাহর সাথে সেরে করে নাই গাছের সাথে ঝুলায় রাখছে আল্লাহর স্বাদেশের করে নাই তীরের সামনে গিয়ে আল্লাহ তো হিদার কালেমা পড়েছে আপনারা তাদের উত্তর স্বরে যেমন চাইতে পারে ইমানদের প্লবনে দুর্বল হব না ইমান নিয়ে বাচ্চি ইমান আলহামদুলিল্লাহ আমার ভাইরা ইমানদার ছাড়া বর ছাড়া ভাই বর ছাড়া যেমন কপাল খারাপ ঠিক ইমানের একটা চারটা লাইন ইমান সংরক্ষণ করা লাগে সবচেয়ে বড় একটা লাইন হল প্রেম নিখুঁত প্রেম প্রেমটা তো খারাপ জিনিস প্রেম সারা মানুষ যাত্রী ছাড়া নৌকা কথা প্রেম সারা মানুষ খাদ্য ছাড়া প্রেম প্রেম ছাড়া মানুষ বসতি বিহীন ঘর প্রেম সারা মানুষ যাত্রী সারা বাস প্রেম সারা মানুষ ফল সারা বৃক্ষ কথা বলেন ঠিক নামের হে প্রেম সারা মানুষ গৃহিণী সারা সংসার প্রেম সারা মানুষ প্রাণ সারা মূর্তি এই পবিত্র প্রেমটা যদি হয় আল্লাহর সাথে ওতপ্রতভাবে জগৎ বানাইছে ডুপ্লিকেট করে দিছে কালারিং করে দিছে নষ্ট করে দিছে এই কিছু ভণ্ডের গোষ্ঠীকে সাথে সাথে আমাদের দেশের কিছু উঠান্ত যুবক যুবতী তরুণী এই প্রেমটা এমন এমনভাবেই করে দিছে কুত্তাল লজ্জা পাসলবার আসল প্রেমটা জাগা মতো লাগাও প্রেম নিয়ে একটা বার ডাক দাও আমার সাহেব শিখ বলেন আল্লাহ আল্লাহর সাথে হয়েছে ভাব থাকে না তার কোনো অভাব কি মজার ডাক আল্লাহর বান্ধার মাঝে থাকে না কোনো থাক কথা বলেন ঠিক না পাঠেন আপনার সেই মজা পান হায়াত আল্লাহ তার জজ্ব জেহাদের মধ্যে তুমি বরকত দান করো সাথে সাথে আমাদের মতো গুণাগার ধরে কবুল করো আল্লাহ রব্দুল আলমিনের নির্দেশন জান্নাতির ক্যালারি ভর্তি লক্ষাধিক পয় সব ইমানদার দর্শকদের লইয়া আল্লাহ তাম সৃষ্টির মধ্যে তোমার ওই কণ্ঠর মত সুন্দর সুলালু কণ্ঠ আমি সৃষ্টি করি নাই আমার হাম আমার প্রশংসার গীতি যা তুমি পাঠ করতে দেখো এটা যখন পাঠ করবে কানে ঢুকবে প্রত্যেকটি মানুষ আবেগ আপ হয়ে প্রেমের পেমাস পাওয়ার জন্য একদম পাগলের মতো নড়াচড়া করতে থাকবে গেলমানরা এই মুহূর্তে সরা বান পাখড়া ডিস্ট্রিবিউশন করবে এই সরা ভিতরে যাওয়ার পার। মানুষের ভিতরে আমি তোমার কণ্ঠটা সবচেয়ে সুন্দর গড়েছিলাম তুমি যখন তেলাওত করতে উড়ান্ত পাখিরা তোমার সুর তোমার সুন্দর সুললিত কণ্ঠ শুনে জমা আমার বান্না সামনে আমার দিদারের পূর্বে তুমি সুন্দর করে তেলাও করো আমার বান্না শুনু দাও সালাম একটা মধ্যে আছে তো তিরিশ পার আল্লা রুল আলমিন তার তেলাহতের সময় মানুষগুলা বে মতো থাকবে কেউ কোনো সংজ্ঞাই যেন থাকবে না এদিকে মুহু মুহু মারা ডিস্ট্রিবিউশন করা হচ্ছে আমার আল্লাহ দিদারের এক সেকেন্ড সময় দুনিয়ার যন্ত্রণার হাজার বছর দুর্বল হয়ে যাবে আল্লাহ রব্দ উচ্ছ্বাস হয়ে যাবে আপনি খুললেন কোরআন রাজত্ব কায়ম করতে গিয়ে আপনি পেটে বাতুরি শুধু বাজেট নাই সারা জীবনের সুষ্ঠি ডেকে দিয়ে শেষ পর্যন্ত একটা পর্যন্ত সাথে একদিন তিন সন্ধ্যা বরাদি আল্লাহ আপনি যে কোরআন আর মর্ম কোরআন এর আমি দিয়েছিলাম সেই মন আর মেজাজ নিয়ে সুরা ইয়া খানা তেলাও করো আনন্দের বেহুস আল্লাহ সচেতনতার পরে ডাক দেওয়া বলবে এবার আমি নাতিল করছিলাম কোরআন আর মানসাও তোমরা কোরআন কোরআনের উপর বিশ্বাস রেখে ইমানের সত্যতার প্রমাণ সের প্রমাণ দিয়ে ছেড়ে বিজয় আজকে জাননাতে আশেপাশে তোমাদের গ্যালারি আমার মুখে কি শুনবে এক বাক্য সব হাত তুলবে আল্লা বলবেন তাহলে আমি সুরা রহমান করি আজকে আমরা তেলাওত করি আর রহমান সেদিন আল্লাহ তেলাওত করবেন मानूष ओमारा शिवे स्लोगान शुरू बे खोदा जन्नत, किछुचाएना। किछुचाएना। जन्नत चाहिए तुम्हें देखते सब नियम तुच्छी जहां नामे तुम्हारी पाए পক্ষ থেকে ফয়সালা আসবে বান্দারে আজকে কোন আবদার অপূরণ রাখবো না তোমরা আবার ইমানদার ইমানের সংরক্ষণ করেছিলে যাও প্রতি সপ্তাহে সেই ইমানের দাবিদার তোমরা আমি আমি আল্লাহর দিদার তোমাদেরকে আমি দেব জরা আমার ভাইরা আমি এ পর্যন্তই আপনাদেরকে নিয়ে রেখে আসছি জুলাই কাক ওখানে রেখে আল্লাহ তৌফিক দিলে যদি আমি আরেক দিন থাকতে পারি আলহামদুল্লাহ আপনাদের নিয়ে বাকি কথাগুলোই মানে আলোচনা করব আজকে শুধু এতটুকু জান্নাত বুক দিতে কয়টা জিনিস দরকার এক নাম্বার ভিসার নাম কি আরো দরকার তাকার নাম কি নে আমল না নেক আমল চুরির পরাও একটা আমল ঢাকাতি পরাও আমল আমল মানে কাম নেক আমল বলুন এই আমলটা যদি বেদাচ্ছন্ন হয় ইমানটা যদি সেরে মুক্ত হয় আলহামদুলিল্লাহ বুকিং ওকে আল্লাহ আমাদের সকলকে তুমি তৌফিক দান করিও আমি এ পর্বে আপনাদের সামনে আলোচনা রাখবো ইনশাল্লাহ যদি আল্লাহ আগে রাখে দোয়া চাই দোয়া করি ওয়া খুরদা আলহামদুলিল্লাহি আবুল আলম আসসালাম